আব্দুল্লাহ রজি আল্লাহ তালান্ন হতে বর্ণিত তিনি বলেন এক রাতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের নিয়ে ঈশার সালাত আদায় করেন যে সালাতকে লোকেরা আতামা বলে থাকে অতপর তিনি ফিরে আমাদের দিকে মুখ করে বললেন আজকের এই রাত সম্পর্কে তোমরা জানো কি এ রাত হতে নিয়ে একশো বছরের শেষ মাথায় আজ যারা ভূপৃষ্ঠে আছে তাদের কেউ অবশিষ্ট থাকবে না